আলহামদুলিল্লাহ ছিয়াত্তর নম্বর আয়াত থেকে ওয়ান হান্ড্রেড সেভেন্টি সিক্স অফ সুরা আল ইমরান আমরা যুদ্ধ সংক্রান্ত আলোচনা কয়েক সপ্তাহ থেকে শুনে এসেছি এখনো সামান্য কিছু কথা বাকির হয়ে গেছে তারপরেই এই আয়াতগুলো নাজিল হয়েছে ওই সময় ওহদের পরেই আল্লাহ রবুল্লা আলমিন দুনিয়ার মানুষ যে কুফুরীর মধ্যে লিপ্ত আছে এবং তারা কুফুরীর সীমালঙ্ঘন করতে করতে এই মুহূর্তেই তাদের উপরে কোন বলা মুসিবত নাজির হয়ে তারা ধ্বংস হয়ে যায় না বিধায় তারা মনে করে তাদেরকে শাস্তি দেওয়ার মতো ক্ষমতাও বোধ হয় আল্লাহ নাই এবং তাদের সীমা লঙ্ঘন তাদের দর্প গর্ব অহংকার পৃথিবীতে তারা আল্লাহর দিনকে চ্যালেঞ্জ করে যে ধরনের ব্যবহার করে সেগুলো আমাদের মাঝে মধ্যে কিছু কষ্ট আসে না আসে না সেম জিনিস রসুল উল্লাহ সাল্লামের জীব দশায় তিনি এরকম কষ্ট অনুভব করেছেন মক্কার কোরাইজ বংশের যে সমস্ত লিডারগুলো আছে তারা মদিনায় যাওয়ার পরেও সেখানকার কিছু মুনাফেক এবং ইহুদি সম্প্রদায়ের যারা মদিনায় ছিল তাদের এই দিনকে নিয়ে দুশ্মনী দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র এগুলো ওনাকে যথেষ্ট কষ্ট দিয়েছে এবং তিনি যেভাবে আবেগ প্রবণ হয়ে তাদেরকে সবাইকে দিনের দিকে নিয়ে আসতে চান তিনি সবার কল্যাণ কামনা করেন তিনি চান না একটা মানুষ জাহান নামে যাক এই আবেগ নিয়ে তিনি তাদের কাছে যান তাদের কাছে কি ভালো ব্যবহার পান না ওনাকে কষ্ট দেয় না দেয় কারণ তিনি মানুষ যেভাবে এফেক্টেড হয় তিনিও কিছুটা হন তো আল্লাহ তালা নবীকে শান্তনা দেওয়ার জন্য এই আয়াতে বলছেন अपना केश्चिंतर कब आगे आगे चलते कूफर कुफुरी, कुफुरी के प्रतिष्ठा करफुर के लिए जरा दुनिया मध्य तरह खूब दौड़झाप कर्म तत्परता चाली जागो जन आना दुश्चिंत ना फेले दे তারা আল্লাহর কোন ক্ষতি করতে পারবে না সমস্ত কাপের একমত হয়ে আল্লাহ কোন ক্ষতি করতে পারবে ক্ষতি হয় কিছু দিনের ক্ষতি হয় বলি মনে হয় দিনের আলোকে নিভিয়ে দিতে চায় তারা কি দিনের দিনের আলো নিভিয়ে দিতে পারবে ইউরিদেম তারা এত অসহ্য তাদের কাছে তারা ফু দিয়ে মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ তালা এই নূরকে মোকাম্মল করবেন নবী করিম সাল জামানায় এই দিন যাতে দুনিয়ায় না আসে না পৌঁছে মানুষ যেন গ্রহণ না করে দিনটা যেন কমপ্লিট না হয় এই জন্য ওনাকে হত্যা করার সহযন্ত কতবার করেছে মক্কা শরীফ ওনাকে হত্যা করার জন্য ঘিরে ধরেছে আর আল্লাহ তালা রাত্রে ওনাকে হিজরত করে পার করে দিলেন মদিনা শরীফে তাকে বিষ খাওয়ানো হয়েছে ঠিক কিনা আল্লাহ তালা ওনাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ তালা মোকাম্মল করবেন মুথিন মুনুর ইনুর কমপ্লিট করবেন কমপ্লিট করেছেন আল্লাহ ওনাকে নি। ওনার জীবনের সে অবস্থা আল্লাহ কি বলেছেন আমার নিয়ামকাদের উপরে পরিপূর্ণ করে দিয়ে দিলাম দিনটাই তো সবচেয়ে বড় নিয়ামক এই দিনটা তখন পুরো দেওয়া হয়ে গেছে দিন কমপ্লিট হয়ে গেছে নাকি একটু বাকি রেখে আল্লাহ নবীকে নিয়ে গেছেন তারা মনে করে কিছু কিছু আমল আল্লাহ নবী করেন নাই ভুলে গেছিলেন কিনা নাকি উন্মত রেখে গেছেন ওগুলো তারা যোগ করে অমুক শরীফ তো অমুক শরীফ অনেক কিছু যোগ করে না তো যারা এরকম মনে করে যে এইটা আল্লাহ নবী না করলে কি হয়েছে কাজটা খুব ভালো আমরা করি তো ওলাম বলছেন এরা মনে করে যে আল্লাহ নবী দিনের পুরো দায়িত্ব পালন করেনি ওনার হাতে দিন কমপ্লিট হয় নাই কিছু বাকির হয়ে গেছে আল্লাহ তো বাকি রাখেন নাই আর ক্ষতি হচ্ছে ফিলিস্তিনে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হচ্ছে দিনের কারণে আর কোন অপরাধ আছে কোনো অপরাধ তো তাদেরকে ক্ষতি হচ্ছে ক্ষতি তো আমরা দেখি ক্ষতি হয়ে গেল কিন্তু যারা তাদের হাতে শাহাদ বরণ করেছে আল্লাহ তালা যদি কবুল করেন তারা কি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন আল্লাহর কসম তারা কামিয়াব হয়ে গেছে আমরা তাদের জন্য চোখের পানি ফেলি কিন্তু তারা আনন্দে হাসছেন তারা বলছেন তাদের কৌমকে তারা তাদেরকে হত্যা করছে আলানি মিনাল মকরামি ও আমার কাউল যদি জানতে পারতো তারা আমাকে হত্যা করে বোমা বর্ষণ করে আমাকে এই মৃত্যু পথে ঠেলে দিয়েছে তারা জানতান মকরামিন আল্লাহ তালা যে আমাকে মাফ করে দিয়েছেন সমস্ত গুণাগুলোকে এবং আমাকে সম্মানিত করেছেন তারা যদি জানতে পারতো তাহলে তারাও হয়তো ভুল বুঝে এই পথে চলে আসতো তো কাজেই আসলে ক্ষতি হচ্ছে না বরঞ্চ যারা চলে যাচ্ছে তারা আসলে লাভবান হচ্ছেন আসলে তারা আল্লাহর কোন ক্ষতি করতে পারবে না আল্লাহর দিনের ক্ষতি করতে পারবে না তারা চেষ্টা করলেও আল্লাহ তালা তাদেরকে এই কামিয়াবি দেবেন না তারা যে এই সীমা লঙ্ঘন করে আল্লাহ চাইলে তো তাদেরকে যখন তখন থামিয়ে দিতে পারেন পারেন না। তো আল্লাহ তালা অ্যালাউ করেন কেন পরীক্ষা আমাদের জন্য হচ্ছে আমরা টিকে থাকি কিনা পিস্পা হয়ে যায় কিনা হতাশ হয়ে কি না আল্লাহর যায় থেকে আল্লাহ হারিয়ে ফেলে কিনা নাকি সফর করে টিকে থাকে আমাদের পরীক্ষা হচ্ছে আর ওদের জন্য আল্লাহর ফয়সালা কি আল্লাহ তালা তাদেরকে আখেরাতে কিচ্ছু দেবেন না সেটা কনফার্ম হয়ে যাক তারা সীমালাঙ্কন করতে করতে অনেক উপরে চলে যাক আর আখে মিস করে ফেলো হয়েছে সেটা এই আক্রোশ এই ক্ষোভ এই গোসা এই কারণে তারা সীমা লঙ্ঘন করছে আল্লাহ তালা তাদেরকে এই চান দিচ্ছেন তাদেরকে তাদের নষ্ট তাদের দুষ্টামি তাদের সীমালঙ্গর যেন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় আখের রাতে যেন কিচ্ছু বাকি না থাকে সর্বহারা হয়ে যাহ নামে নিক্ষিপ্ত হয়ে যায় ওগা বুন আলীম তাদের জন্য রয়েছে অনেক কঠিন আগা ইন আল্লাহ আগা বুন আলী আবার আল্লাহ তালা রিপিট করছেন সেই কথাটাই নিশ্চয় যারা কুফর কে খরিদ না আবার আল্লাহ রিপিট করছেন বরঞ্চ তাদের ক্ষতি হবে ওলাহম আদা আলীম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি যারা এই করে সীমা করছে তারা যেন কখনো মনে করে না আমি তাদেরকে যে ছাড় দিয়েছি অবকাশ দিয়েছি সময় দিয়েছি তাদের সীমালগনের কারণে যে এখনই আদাব নাজিল করে ধ্বংস করে দেয়নি এই সময় দেওয়া এবং তাদেরকে আর একটু আনন্দ ফুটে দুনিয়ার মধ্যে চষে বেড়ানোর সুযোগ দিচ্ছি এই কাজটা যে করছি তাদের খুব কল্যাণের কারণ আছে এখানে এরকম যেন তারা মনে না করে তাদের জন্য এখানে কোনো কল্যাণ নাই তাদেরকে যে সম্পদ দিয়েছি তাদেরকে যে ক্ষমতা দিয়েছি তাদেরকে যে অস্ত্র দিয়েছি তাদেরকে মিডিয়া দিয়েছি এগুলো নিয়ে তারা যে তাদের ক্ষমতা দর্প এগুলা করে বেড়ায় এগুলো তাদের কোনো কল্যাণের কাজ হচ্ছে না ইসমা আমি তাদেরকে সময় দেই অবকাশ দেই আরো ছাড় দেই ঢিলা করে দেই আরো সুযোগ দেই যাতে তাদের গুণা আরো বাড়তে থাকে বাড়ু কারো পাকা পোক্ত হোক তাদের জন্য আদাব তাদেরকে অপমানিত করবে অপদস্থ করবে এমন আদাব তাদের অপেক্ষায় আছে কয়বার আদাবের কথা বললেন পরপর তিনবার তিনি আয়াত কে আল্লাহ তালা শেষ করেছেন আদাব দিয়ে একবার আবার আদাবুন আদিম এত আধাব তাদেরকে আল্লাহ দেওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের সীমা লঙ্ঘন তাদেরকে এইদিকে নিয়ে যাচ্ছে তারা যেন খুশি না হয় মুসলমানরা যেন দুশ্চিন্তাগ্রস্ত না হয় হতাশাগ্রস্ত না হয়ে যায় আর কাফের দিকে আল্লাহ তারা সাবধান করছেন তাদের আনন্দ লম্পজম্প তারা দুনিয়ার মধ্যে সব তাদের হাতে মুঠে চলে এসেছে আল্লাহর দিনকে তারা মনে হয় যেন পরাগত করে দিয়েছে মুসলমানদেরকে তারা শেষ করে দিচ্ছে এরকম তারা খুব খুশিতে আছে তাদের জন্য কোনো খুশির খবর নেই আল আলা আল্লাহ আল্লাহালে দিতে চান না মোমেনদেরকে যে অবস্থায় তারা আছে সেই অবস্থায় এরকমই থাকবে বড় চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে না এরকম অবস্থা আল্লাহ তালা মোদের জীবন শান্তির সাথে পার করে দিবেন এই খবর কে দিয়েছে যতক্ষণ না পরীক্ষা নিরীক্ষার কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে আল্লাহ তালা প্রমাণিত করবেন যে কে খাবিজ আর কে তৈর লোকাল ল্যাঙ্গুয়েজে বলেন খবিস আরবি শব্দ কার ভিতরে না আছে সেটা আল্লাহ দেখতে চান কার ভিতরে তাই এ বাসে পাক পবিত্রতা তাও ঈদ আছে ইমান আছে এটাকে আল্লাহ পরীক্ষা করেন পরীক্ষা ছাড়া কি প্রমাণিত হয় এলে আল্লাহ তালার পরীক্ষা দরকার আছেন নাকি তিনি তো আলিম বেদাতি সুদূর তিনি অন্তরের ভিতরে কি লুকিয়া আছে সেটাও জানেন পরীক্ষা করেন বাধ্য কিন্তু তিনি তো ন্যায় ন্যায় যিনি আছেন তিনি তো ইনসাফ ভিত্তিক সব ফয়সালা করবেন নাকি তা না হলে তো বে হয়ে যাবে এখন ক্লাস লেখাপড়া করে তিরিশ জন ছাত্র তার মধ্যে কিছু আছে একদম ফার্স্ট ক্লাস পার উপযুক্ত কিছু আছে সেকেন্ড ক্লাস কিছু থার্ড ক্লাস কিছু ফেল ক্লাস এখন টিচাররা জানে অলমোস্ট কে ভালো ছাত্র কে খারাপ ছাত্র কে পাস করার মতো কে ফেল করার মত। আর কে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার মতো টিচারদের একটা আইডিয়া আছে না এখন তারা কি পরীক্ষা না নিয়ে খালি বলে যে ভাই তুমি ফার্স্ট ক্লাস পার উপযোগ্য ফার্স্ট পাস পেয়ে গেছো তুমি ফেল করা উচিত করে ফেলে তো পরীক্ষা না হয় এইরকম কোন টিচার করলে কোন স্কুল করলে মানুষ তাদেরকে কি করবে পাগল বলবে বা ধরে একদম আচ্ছা করে হ্যাঁ তাদেরকে শিক্ষা দিয়ে দিবে হবে না এটা এটা প্রমাণিত হয়নি পরীক্ষার হলে ঢুকিয়ে এরপরে মার্কিং করে প্রমাণ করতে হবে কে পাস করলো কে ফেল করলো কে ফার্স্ট ক্লাস পাস করলো কে থার্ড ক্লাস পাস করলো আল্লাহ তালা এই সিস্টেম পরীক্ষার হলে আমাদেরকে ঢুকিয়েছেন দুনিয়ার নাম কি পরীক্ষার হল পরীক্ষা দিতে হবে এখানে জমিনে পরীক্ষা হবে প্রাক্টিক্যাল পরীক্ষা হবে থিওরিও শুধু না আল্লাহ পরি কথা তোমাদের পরীক্ষা হবে তোমাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এরকম কঠিন আমি দেখবেন প্রশ্নই আসে না মমেন্দ্রকে আল্লাহ এমনি ছড়ে দিবে অন্য আল্লাহ তালা কি বলেছেন তুম হাসিফ তুমি আমি তোমরা কি মনে করছে আর আল্লাহ পরীক্ষা করে দেখবেন না কি তোমাদের এই জন্য পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এই ঘটনা ও সময় হয়েছিল মেহনা কঠিন কষ্টের পরিস্থিতি কিছু হওয়া লাগবে সেখানে প্রমাণ করতে হবে সবর করে টিকিয়ে আছে আল্লাহর পথে কে মোনাফিক উল্টাপাল্টা দেখে রাস্তা ছেড়ে চম্পট দিয়েছে এটা আল্লাহ দেখে নেবেন এটা কবে ঘটেছে এই আয়াতের তাৎক্ষণিক সানে নজর হচ্ছে ওহদের যুদ্ধে আর যদিও এর এর হুকুমটা কেমন পর্যন্ত মমিদের জীবনে ঘুরতে থাকবে ওহদ যুদ্ধে এটি তাই হয়েছিল কারা লড়াই করতে টিকে থেকেছে আর তিনশো মোনাফিক আবদুল ইম উবাই নেতৃত্বে রণে ভঙ্গ দিয়ে পলায়ন করে চলে গিয়েছে এটা আল্লাহ তালা সেখানে প্রমাণ করেছেন কারা তৈব আর কারা খাবি এটা যুগে যুগে চলবে যুগে যুগে চলবে আল্লাহ তোমাদেরকে গায়েব সম্পর্কে সব জানিয়ে দেবেন না তার মানে আল্লাহ এই পরীক্ষা এরকম না করে যদি মোহাম্মদ সাল্লামকে বলে দেন যে এই লোকগুলো প্রকৃত খাঁটি মুসলিম আর এগুলো মোনাফিক এটা তো খবর আল্লাহ দিয়েই দিতে পারে সেটা আল্লাহ তালা এই পরীক্ষা নিরীক্ষা স্বরে জমিনে বাসাই করতে হবে দরকার কি আল্লাহ তালা বলছেন তিনি এই গায়েবের খবর তোমাদেরকে দেবেন না আর গায়েবের ভিত্তিতে শুধু ফয়সালা করে নেবেন না তিনি সবকিছু আল্লাহ তালা তাঁর রসুল দের থেকে তাদের মাধ্যমে তাদের তরিকায় তাদের সঙ্গ দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করে দেখেন যে কে কে আল্লাহর পথেটি কে আছে আল্লাহর গায়েবটা আল্লাহর কাছে তিনি রাখেন তোমাদেরকে আল্লাহ তারা এই গায়েব জানতে দেবেন না কিন্তু তোমাদের কাজে কর্মে প্রমাণিত হয়ে যাবে কে মোনাফিক আর কে মেন খবর তোমাদেরকে দেওয়া হবে না তিনশো যারা চলে আসলো আব্দুল তখন মুসলমানদের কাছে প্রমাণিত হয়ে গেল মোনাফিক কারা কারা এর আগে আল্লাহ গায়ব থেকে জানিয়ে দেননি দেবেন না গায়ব আল্লাহর কাছে রাখে তবে তার রসুলদের কাউকে কাউকে গায়েবের কিছু কিছু অংশ জানান যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করে আল্লাহ বলেছেন অবহিত করেন না জানতে দেন না তবে তার রসুলের কারো যতটুকুন যাকে জানাতে চান ততটুকুন তাকে তিনি জানান আল্লাহ জন্য আল্লাহ কিছু খবর দিয়েছেন কিন্তু তাই বলে তারা রসুল্লা সবাই আলিমুল কাইব হয়ে গেছেন তো আল্লাহ তালা যখন আল্লাহ রসুল জানিয়ে দিলেন আল্লাহ জানানের কারণে তিনি জানলেন তো আল্লাহ না জানালে তিনি জানতেন তাহলে আলিমুল কাইব একমাত্র আল্লাহ মোমেন্ট আল্লাহ তালা বলছেন দেখো গাইবের খবর আল্লাহর কাছে আছে ঠিকই কিন্তু তোমাদেরকে আল্লাহ তালা সরে জমিনে পরীক্ষা করবেন তারপরে আল্লাহ তালার ফেস ইনসাফ ভিত্তিক হবে যারা জাহান নামে দেওয়ার তাদেরকে তিনি তার ভিত্তিতেই জাহান নামে দেবেন এই জন্যই আমল এই জন্য বিচার বিনা বিচার আল্লাহ তালার কাছে বিচারের দরকার আছে তিনি তোমার হাকিমিন তিনি যদি বলে দেবেন এই তুমি জাহান নামে চলে যাও তাকে আমল নামার হিসাব নিকার দেখাইয়া বলতে হবে দরকার কি একরা কিতার কথা আলাইকা হাসিবা তুমি তোমার কিতাব পড়ে দেখ তোমার নিজে ইনসাপ করে হিসাব করে বলো যে তুমি কোন জায়গায় যাওয়ার উপযুক্ত কিছু দরকার নাই কিন্তু মানুষ যাতে মনে কমপ্লেন না করে হাই হাই রেখামাখা আমাকে জাহান নামে দিয়ে দিল আমার তো জাহার নামে যাওয়ার কথা না এরকম কিছু উল্টাপাল্টা কথা বলা কোনো যুক্তি পেশ করার কোন সুযোগ যেন সে না রাখি ইতমামুল হজ্জা একদম তার হাতে প্রমাণ উঠেই দিবেন আল্লাহ ইনসাফের পরিপূর্ণ হক কয়েম করে তারপরে যাকে শাস্তি দেওয়ার শাস্তি দেবেন এই পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করেন কেন এত রক্তপাত কেন মোহাম্মীদের জীবনে এই ধরনের পরিবেশ পরিস্থিতি আসে তারপরে আল্লাহ তারা বলছেন এখন হে ইমানদার প্রতি তোমরা আল্লাহ এবং তার রাসুলের প্রতি মোমেন্ট তোমরা আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান আনো তার মানে তোমার ইমান যদি শেকি হয়ে যায় নরবরে হয়ে যায় হতাশা হয়ে যাও ইমান দুর্বল হয় না সবল হয় তখন দুর্বল হয়ে যায় অনেকেই সাংঘাতিক মানে কষ্টের কারণে দুর্বল হয়ে গেছে ইমান আল্লাহর প্রতি কনফিডেন্স নেই আস্থার অভাব হয়ে যাচ্ছে ইয়াকিং তাওয়াক্কল কমে গেছে মনে করে যে বোধহয় আর কিছু হবে না এইরকম একটা বিশাল হতাশায় দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে কোন আশার আলো নাই তাওয়াই আল্লাহর দিকে ফেরত আসে না এরকম পরিস্থিতি হয়ে যায় এটা ভালো না তোমরা এই পরীক্ষা নিরীক্ষার দিকে থেকে আল্লাহ আল্লাহতালার উপরে অবিচল ভাবে ইমানদার হয়ে যাওয়া রাসুলের কথাগুলোকে বিশ্বাস করো সেগুলোর উপর টিকে থাকো আল্লাহ এবং তার রসুলের সমস্ত কথাগুলোকে মানো আল্লাহ রাসুল আলাকুম আল্লাহ এবং তার রসুলের কথা শুনো আর শরীয়তের যা তিনি দায়িত্ব দিয়েছেন হুকুম হাক্কাম দিয়েছেন তা তোমরা পালন করে যাও আমরা কিছুই করতে পারছি না আমরা টাকা পয়সা দিয়ে দোয়া করতে পারি ভাইদের জন্য টাকা পয়সা দিয়ে পারি তাদের জন্য দোয়া করতে পারি প্রতিবাদ জানাতে পারি এগুলো আমরা আমাদের কাজ করি আর আমরা আমার আল্লাহর সঙ্গে যে সম্পর্ক আছে নিজেদের জীবনে ইসলামকে পালন করা এগুলোর জন্য আমরা সামনে দিকে এগিয়ে হয়ে ইসলামকে ছেড়ে না দেয় এগুলো আমাদের মজবুতি হওয়ার জন্য আল্লাহ বলছেন কাজে তোমাদের ইমানকে আল্লাহ এবং তার রসুলের প্রতি মজবুত করে ফেল এখন যদি ইমানদার হয়ে টিকে থাকতে পারো এই সমস্ত কঠিন পরিস্থিতিতেও তাহলে কি হবে তোমরা তোমাদের জন্য যারা শাহাদ বরণ করে চলে গেছেন তারা এখন দেখতে পেয়েছেন তারা কামিয়াব হয়ে তাদের সর্বশ্রেষ্ঠ কামিয়াবি তারা অর্জন করেছে ত্যাগ প্রিতিক্ষা মানুষের জীবনে আল্লাহর কাছে জান্নাত পাওয়ার দিকে নিয়ে যায় আর খুব আরামের জিন্দিগি যদি কেটে যায় তাহলে কিন্তু ত্যাগ প্রিতিক্ষা মোকাবিলা না দিতে হয় তাহলে বড় রিস্ক থেকে যায় যাদের ট্যাগ প্রিতিক্ষার মোকাবিলা আল্লাহ করে পাশ করে নিয়েছেন তারা অনেক সিকিউরিটি পেয়ে গেছেন আল্লাহর কাছে নিরাপত্তার জন্য তারা অনেক বড় কিছু গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আর যারা এটা মিস করছি আমরা এখনো রিস্কে আসি আল্লাহ তালার ক্ষমা আমরা কি পাবনা পাবো না শহীদদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সমস্ত গুনা ক্ষমা করে দিবেন শুধু মানুষের হকের ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ আছে এছাড়া আল্লাহ সমস্ত হককে আল্লাহ মাফ করে দেবেন সেই কথায় সুরাইয়াসিনী মিনা মুখর আল্লাহ তালা মোদকে অনেক সান্ত্বনা দিলেন তাই তিতিক্ষার মোকাবেলায় তোমাদের জন্য এত পুরস্কার রয়েছে তাতে হতাশ হওয়া যাবে না আর ওরা যারা খুব বকিলি করে খুব কৃপনতা করে যাদেরকে আল্লাহ তালা তার নিজস্ব দান থেকে দিলেন অনেক কিছু বহিলি করে সম্পদকে পুঞ্জীবিত করে করে যারা জমা রেখেছে শুধু খরচ করেনি আল্লাহ রাস্তায় অথবা গরিব অসহায়দেরকে দেয়নি শুধু সম্পদ পুঞ্জীবিত করেছে তারা যেন মনে না করে যে এই পুঞ্জীবিত সম্পদ তাদের কল্যাণের কারণ হবে কখনো নয় বাল হুয়া সরুল্লাহ এই সম্পদ তাদের ক্ষতির কারণ তোমরা যা কিছু করো এগুলো সম্পর্কে আল্লাহ অনেক ওয়াকিফ খাল সবকিছু সম্পর্কে তিনি অবগত আছেন এখানে বকিলের কথা বকিলদেরকে আল্লাহ তালা মলামাত করেছেন বকিলদেরকে আল্লাহ তালা সমালোচনা করেছেন তাদেরকে নিন্দা করেছেন তাদেরকে সাবধান করে দিয়ে বলছেন যে আল্লাহ তালার দেওয়ার সম্পদ দিয়ে আল্লাহ তাদেরকে পরীক্ষা করলেন আর তারা শুধু করে। শুধু সম্পদকে তারা জমা করে রাখে দান খয়রাত করে না ডাকাত দেয় না আল্লাহ রাস্তায় খরচ করে না এই সম্পদ গনে আর জমা করে রাখে গনে আর জমা করে রাখে জামা মালা দা মাল জমা করে আর গণে কত হলো কত হলো কত হলো যত বারে খালি ফুটি লাগে এত মজা লাগে মজা লাগে মালা তোমরা মাল অর্থ করি কি সাংঘাতিক মহব্বত করো ন্যাচারাল আল্লাহ তালা জানেন আমাদের দিলে মালের মহব্বত আছে ঠিক না। আমি রমাদানি একদিন বলেছিলাম যে কালকে একটু মহব্বতের মালটা নিয়ে আসবেন আপনার কাছে যা নোট আছে একটা পঞ্চাশ পাউন্ডের নোট আছে বিশ পাউন্ডের দশ পাউন্ডের পাঁচ পাউন্ডের কোনটা বেশি মহব্বত লাগে হ্যাঁ হ্যাঁ লালটা বেশি মহবত লাগে ঠিক কিনা বলেন আপনি মহব্বতের লক্ষণ কি জানেন যখন আপনার ওয়ালেটের মধ্যে একটা পঞ্চাশ পাউন্ডের নোট আছে আবার বিশ পাউন্ডের দশ পাউন্ড কিছু আছে খরচ করতে গেলে কোনটা রেখে দেবেন থাকে তা এটা কোনটা রাখবেন ওইটা রাখেন বেশি কারণ এটা মধ্যে মায়া বেশি লাগে জম্মা এটা আল্লাহ ন্যাচারাল দিয়েছেন আরেকটা পরীক্ষা হচ্ছে মালকে জবাই করে কিভাবে দেখি লালুল বিরা হাত ফেকু মিমা তু তোমরা আসল কামিয়াবি নেকি অর্জন করতে পারবে না কখনো যতক্ষণ না তোমাদের মহাব্বতের মালকে মহব্বতের জিনিসকে আল্লাহ রাসায় কোরবানি না করো এটা করতে পেরেছেন আবু বকরদ্দ সমস্ত সম্পাদী তাবুকের যুদ্ধে দিয়ে দিয়েছেন করতে পেরেছেন কে অমর রাধি আল্লাহ আহু অর্ধেক নিয়ে এসেছেন জীবনে কোনদিন হয়েছে কোনো কাজে আল্লাহর দিনের জন্য অর্ধেক সম্পদ দিয়ে দিয়েছে অর্ধেক টাকা পয়সা ব্যাংক থেকে নিয়ে জীবনে তো ঘটে নাইমান রাধি আতলা আহু একশো উঠ ভর্তি করে রসদপত্র সব সাদাই নিয়ে আসছেন একশো উঠ এ বোঝা তবুক যুদ্ধের জন্য রেডি করে নিয়ে আসছেন এটা দেখে সুর উল্লাহ সাল্লাহ এত খুশি হয়ে গেল আজ থেকে উসমান যদি আর কোনো আমল না করে তার কোন চিন্তা নাই আল্লাহ তালা তার জন্য এত খুশি হয়ে গেছে দান করা কি আল্লাহ এত মহবত করে এত খুশি হন দান করলে আল্লাহ হাজি তোমরা তখন ডান করো একটা জিনিস আল্লাহ তালা সেটা হাতে গ্রহণ করে আল্লাহ তালা কি বাম হাত আছে আল্লাহ বাম হাত নাইমনাথ আল্লা হাত দান বাম হাত একটা দুর্বলতার লক্ষণ এটা আল্লাহ তার আল্লাহ ডান হাতে নেন এটা আগ্রহ করে তোমার ডানটাকে গ্রহণ করেন করে আল্লাহ তালা কি করে এটাকে বাড়ান যেভাবে তোমরা একটা ঘোড়ার বাচ্চাকে আমাদের দেশ তো গরুর বাচ্চা পালি আদর করে আস্তে বড় করি তো আর দেশে সবচেয়ে আকর্ষণীয় বাচ্চা হল ঘোড়ার বাচ্চা তারা এটাকে খুব আদর করে পালে বড় করে অনেক আল্লাহকে একটা সম্পদ এরকম আল্লাহ বাচ্চাকে বাচ্চাকে পালি বড় সম্পদ মনে করে আল্লাহ তালা তোমার ছোট দানকে আগ্রহ করে নিয়ে এটাকে লালন পালন করে বড় করেন ইনভেস্ট করে বড় করে কোথায় ইনভেস্ট করেন তা তো জানিনা তিনি বললেন ছোট একটি দান এত বড় হয়ে যায় সাথে দিলে ছোট দানটাও পাহাড় সমান হয়ে যায় আল্লাহ তালা এত পছন্দ করেন হওয়া দরাজ দিলের হওয়া আল্লাহ তালা এত পছন্দ করেন কৃপণতাকে আল্লাহ তালা সাংঘাতিক ঘৃণা করেন বকিল আল্লাহর কাছে অপছন্দনীয় মানুষের কাছেও অপছন্দনীয় এই বকিল কি আল্লাহ তালা খুবই ঘৃণা করেন আল্লাহ কনডেম করলেন আর কোন রেওয়ায় আসছে যে এই আয়াতে বিশেষ করে তারা যে সম্পদকে কে করে দান করেনি জমা করে এই এই যে ব্যক্তি তার জাকাত উপযুক্ত হওয়ার পরেও জাকাত আদায় করেনি ফরজ দেওয়ার ফর হওয়ার পরেও সাহেব নিসাব হয়েছে জাকাত আদায় করেনি তার মালকে তার এই টাকা পয়সাকে সম্পদকে আল্লাহ আল্লাহ কি করবেন বিশাল অজগর সাপে পরিণত করবেন এবং সেটা হবে সুজয় আন মারাত্মক কালো দেখলেই ভয় লাগে সাংঘাতিক ধরনের মানে ভয়ানক ভয়ের একটি সাপে পরিণত করবেন লাহুজাবি বা তার মাথার কালো কালো স্পট আছে এত বিভ এই সাপটা তার গোটা শরীর পা থেকে নিয়ে শুরু করে তার বডিকে প্যাচাবে এরকম করে সাপ কিভাবে দেখেছেন এ হোল বডিকে কে পাঁচাবে পেঁচিতে প্যাঁচতে তার চেহারার সামনে মাথাটা আনবে আর এসে তার চেহারা দুটোর মধ্যে তার গালের মধ্যে চিক সে এই দুটোর মধ্যে ঠোকর মারবে আর বলবে আনা কানজকা আনা মালুকা এখন তুমি তার মজা স্বাদ গ্রহণ করো যে মালকে জমা করে করে জাকাত দেওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছো দেয় না এরকম লোকজন কি আছে মাশাল অধিকাংশ ধরি আমাদের দেশে জাকাত দেয় না ঠিক না। দিলে বিচারটা কিছু সামান্য দিয়ে দেয় হিজাব নিকাশ করে না কারণ হিসাব নিকাশ করলে তো বেশি দেওয়া লাগে কিছু পাইকারি হারে সামান্য দে আমি হিসাব করে দেন আরে এত হিসাব নিকাশি কিছু আল্লাহ দিয়ে দেয় প্রত্যেক বছর এরকম তারা বকিল করেছে আল্লাহ এই সম্পদ রেখে রেখে চলে গেল তাদের কি অবস্থা হবে কেমন এই সাপের দংশন তারা খাবে এই কি দুনিয়ার সাপের দংশন দুনিয়ার সাপ দেখলে কিরকম ভয় পাই বলেন দেখি সাকে ঠোকর দিলে কামড় দিলে কষ্ট লাগবে কিভাবে আখারা কোনো জায়গা আছে কি কঠিন পরিস্থিতি হবে আর আসলে তোমাকে যে সম্পদ দিয়েছি বান্দা এই সম্পদ দিয়ে তোমাকে পরীক্ষা করে দেখলাম তুমি দাও কিনা খেয়ে শেষ করতে পারবে না তোমার মালিকানায় থাকবে যারা এরকম মাল জমা করে রাখে তারাও বুঝেন সব নিজে খেতে পারবে তারপরে খালি জমায় এত নিঃশা জমা জমাইতে এত ভালো লাগে এরপরে ছেলে মেয়ে তারাও সব খাইতে পারে না কোন খা থেকে ভাবে নাই হয়ে যায় কে কাঠটা মারে কে কাটে আত্মসাত করে শেষ পর্যন্ত এই মানের মিরাজ অরিজিনাল মিরাজ অরিজিনাল উত্তরাধিকারী কার হাতে আল্লাহ তালার হাতে তা আল্লাহ তালা তো উত্তরাধিকারী হওয়া লাগে না অলিল্লাহিমুল আবাদ আল্লাহ হাতে তো এমনিতেই মালিকানা আছে আল্লাহ তালা বলেন যে তুমি মরে গেলে আমার আমি তার ওয়ারিস হয়ে যায় তার মানে তুমি যে ওয়ারিসদের হাতে রেখে যাবা এটাও মনে করো এটাও তোমার ভুল তোমার মালনা তোমার ওয়ারিসের মালনা মাল কারণে কাপড় যেটা কিনে গায়ে দিয়ে খরচ করেছে এটাও তার হয়ে গেল যেটা নিজের হাতে খরচ করেছে তার কাজে লেগেছে হয়তোবা আর দান করেছে আল্লাহ এটা তার বড় কাজে লেগেছে এছাড়া যেগুলো জমা রাখছে শুধু কিনে রাখছে শুধু জন্য রেখে যাচ্ছে এগুলো তার না নিজের মানে করছে ঠকে গেল আল্লাহ কাজে লাগতেন আল্লাহ তালা দেখেন আসলে তোমরা করোটা কি অল্লাহা চামালুন আবির তোমরা কি করো শুধু আল্লাহ একটা দেখেন আর খবর রাখেন কোন জায়গায় বলেছেন বাসির দেখেন কোনো জায়গায় বলেছেন খাবির তিনি খবর রাখেন এই খবর রাখার পরীক্ষা হচ্ছে মাল দিয়ে পরীক্ষা হয় নাকি হয় না মাল না দিয়ে পরীক্ষা হয় দিয়ে পরীক্ষা হয় উভয় অবস্থায় বান্দা কি বিহেভ করে কি আচরণ করে এটার ভিত্তিতে তার আমল ঠিক হয়ে যায় তার আমলকে আল্লাহ আল্লাহ মূল্যায়ন করে তা আসুন আল্লাহতালা এখানে আমাদেরকে যে মালের ব্যাপারের লাস্ট আয়াতে যে কনক্লুড করেছেন বখিলি আমাদের মধ্যে কিছু কিছু তো আছে আমরা সবাই মালকে মহব্বত করি কিভাবে বখিলি একটু কমানো যায় কিভাবে আমাদের ভিতরে দান করার অভ্যাসটা বেড়ে যায় এটার আমরা একটু আল্লাহ তাল কাছে বেশি করে তৌফিক চাই কারণ আল্লাহ তালা বলেছেন যাকে বকিলি থেকে বাঁচানো হয়ে গেল সেই কামিয়া হয়ে গেল আর বকিলি থেকে বাঁচতে না পারলে কিন্তু আমি ব্যর্থ হয়ে গেলাম সর্বনাশের সম্মুখীন হয়ে গেলাম আল্লাহ রব আলম আমাদেরকে সহি এবং করিম এবং আমাদের দরাজ দিলের দানশীল হওয়ার তোফিক দাঁড়ানো